আসসালামু আলাইকুম ওরকম রহমান পিছটি বাংলার দূরেরও কাছে সম্মানিত সুদী দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা এই আলোচনা শুনছেন সকলকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আমরা সম্মিলিত আলোচনায় একটি বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করতে চেষ্টা করি সেজন্য আমরা বিজ্ঞ আলেমদের আমন্তন জানিয়ে থাকি বিজ্ঞ আলেমরা একটি বিষয়ের বিভিন্ন ঘুটি নাটির দিকগুলি তুলে ধরে আমাদের সামনে বিষয়গুলি স্পষ্ট করে থাকেন আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তার মূল প্রতিপদ্য হচ্ছে আরকানুল ইসলাম বা ইসলামের রোপণ সমূহের দুনিয়াবি ফায়দা বা উপকারিতা কী এরই অংশ হিসাবে আজকে যেটা আমরা আলোচনা করবো তৃতীয় রক্ষণ জ্যাকাত নিয়ে আপনারা জানেন জাকাত ইসলামী অর্থনীতির মূল উৎস আর এ প্রসঙ্গে আলোচনা আমরা করবো সেই আলোচনাতে আমাদের সাথে যোগ দিয়েছেন যে সমস্ত অতিথিবৃন্দ চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে আমার ডান দিকে আছেন বিশিষ্ট আলম দিন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লাহ শুধু ও দর্শক বিন্দু পরিচিত হয়ে নিলাম অতিথিদের সাথে এবার আসুন মূল আলোচনায় যাওয়া যায় এবং আলোচনার সূত্রপাত করবো আলহামদুলিল্লাহ ধন্যবাদ মাননীয় পরিচালককে জাকাত শব্দটির অর্থ হল পবিত্রতা বর্জন বা বৃদ্ধি করা আল্লাহ রব আলিন জাকাতের বিধান দেওয়ার মূল লক্ষ্য হল ইসলামী অর্থনীতিকে স্বাবলম্বী করা অর্থাৎ আর্থিকভাবে মুসলিমরা যেন স্বাবলম্বী হতে পারে এবং ধনী গরিবের মাঝে একটি সমন্য় ভারস অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা করার উদ্দেশ্য হল জাকাতের মূল লক্ষ্য এই জন্য गुरु जर कथे विषय लक्षण जान आदाय करते क्या आदाय करते মাল থেকে এটা বের হবে আল্লাহ রাবুল আলমিনের অমুক বিধান যে তাদের মালে হক রয়েছে যারা দরিদ্র ব্যক্তি সাইল এবং যারা জাকাতের অর্থ যদি বলি যে বরকত হওয়া জাকাত বৃদ্ধি পাওয়া জাকাতের অর্থ হলো কি পবিত্র হওয়া তো জাকাত দিলে একজন ব্যক্তির কি কি দিক থেকে পবিত্রতা জন্য। আলহামদুলিল্লাহ জাকাতের মাধ্যমে আসলে মানবীয় প্রকৃতি সম্পদ কুক্ষিগত রাখতে চায়। নগদ বৃদ্ধিটাকেই সে বৃদ্ধি মনে করে জীবনে আর সেখানেই তো বলছেন যে আদম এই রকম প্রকৃতি হলো যত আছে আরো চাইত রসুল্লাহ আলী স্লাম বলছেন যদি আদম সন্তানের একটা সোনার সাগর হতো তাহলে সে চাইতো যে আরো আরেকটা হোক কবরের মাটি গালে না যাওয়া পর্যন্ত আল্লাহ এই চেতনাটাই একেবারে অবলুপ্ত করতে চেয়েছেন যে বৃদ্ধিটা আসলে তোমার এই যোগ বিয়োগ দুই দুই যোগ চার চার চার যোগা এটার নাম বৃদ্ধি না বৃদ্ধি হলো যে আল্লাহ বলছেন তোমরা যে সুদ দো তোমাদের হিসাবে বাড়ল আল্লাহ কিন্তু তোমরা যে জাকাত দিয়ে আল্লাহ সন্তুষ্টি কামনা করো আমার থাকলো সাড়ে সাত হাজার টাকা কমে গেল কিন্তু না এটাকে কম মনে করি এটা তোমার বাড়লো এই বৃদ্ধির চেতনা ইমানদারের ভিতরে এর নাম দিলেন জাকাত এটা হলো একটা দিক আর একটা হলো আপনার এক লক্ষ টাকা আছে এর ভিতরে দু টাকা টাকা ঋণের টাকা আছে তার মানে এটা পুরো আপনার না এটা এর ভিতরে অন্যের হক জড়িত আছে ঠিক টাকার ভিতরে আল্লাহর হক জড়িত আছে আল্লাহর হকটা তার দরিদ্র দরিদ্র পরিকল্পনায় আসে না আল্লাহ তোমাকে দিয়েছেন এখানে আল্লাহর যদি পাওনা আছে সেই পাওনাটা নিতে আসবে গরিবেরা তাদেরকে তুমি পৌঁছে দেবা এটা তাদের হক এটা দেওয়ার মাধ্যমে তোমার সম্পদ পবিত্র হবে এই দুটো অর্থ জাকাতের ভিতরে রয়েছে যারা জাকাত দেয় না মাল কুকিগত করে রাখে তারা হলো বকিল বা কৃপন কৃপণ তার বেদিতে আক্রান্ত হয় যখন জাকাত দিয়ে দেয় তখন এই বেদি হয় জাকাতের মাধ্যমে তার আত্মা পরিশুদ্ধ হয় আর মালটাকেও পবিত্র করে মালটা পবিত্র কি করে হয় এই কথাটি দর্শকদের সুবিধা আমরা বলতে পারি সেটা হলো এই যে আপনার সম্পত্তিতে আসলে আপনার মূল সম্পত্তি আল্লাহর হিসাবে আপনি আঠারো মন ধান পাবেন এটাই আল্লাহর বলে আন বরাদ্দ করে রেখেছেন আর আপনার প্রতিবেশী কিছু ভাই আছেন যারা দরিদ্র তাদেরও খাবার আল্লাহ দিতে চান কিন্তু তারা যে সদাইটা নেবে থলে নাই স্কন্ধে আমার পক্ষ থেকে আমারও এখন যদি আপনি জাকাত দেন তাহলে আপনি আমারও আদায় করলেন আপনি জাকাত দিলে আপনি গরিবকে তার হকটা পৌঁছাই দিলেন আর আপনার মালের সাথে মিশল না দরিদ্রদের মাহরুমদের বঞ্চিতদের হক সেইটা প্রদানের মাধ্যমে আপনার মাল পবিত্র হয় আর আরেকটা যেটা বলেছি যে আপনার এটা প্রদানের মাধ্যমে আত্মা কৃপণতার মুক্তি লাভ করে বৃদ্ধির ক্ষেত্রে আরেকটি বিষয় হলো যেহেতু আসলে বাড়ে কিভাবে বাড়ে দুই দিক থেকে বাড়ে আল্লাহাকালা সম্পদে বরকত দিয়ে দেন দুই যদি খরচ হলো জাকাতে এর বিনিময়ে যদি আমার আরো এক লাখ ইনকাম হলো তাহলে সেটা কল্যাণ আর এড়াই হাজার আমি ধরে রাখলাম দিলাম না কিন্তু আমরা আরেকটা জিনিস সহজ করে বলতে পারি যে মানুষের শরীরে আল্লাহ রবাহিন এমন একটা পার্টস দিয়েছেন যা রক্ত তৈরি করে এখন ওই মেশিনটা আল্লাহ এমনভাবে অটো সৃষ্টি করে দিয়েছেন রক্ত পরিপূর্ণ হয়ে গেলে যে একটা উদাহরণ দেওয়া যায় এভাবে মানে দুনিয়া বৃদ্ধিটা কিভাবে ঘটে একজন টাকাওয়ালা ব্যক্তি সে যদি মানে জাকাত না করে টাকাটা গরিবকে যদি না দেয় তাহলে গরিবরা কিন্তু আমাদের সময় হলো একটা বিরতি শুধু দর্শক বিন্দু আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন না ফিরে আসবো আলোচনায় অতিথিদের আলোচনা জন্য আমন্ত্রণ রইলাম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 कुरान भो भावे बुझार जन्न की ज्ञान रखा जरूरी जानते होले कुरान ओ आज रात सकाल जी मुहम सलि अब्दुल्लाह इब्न अब्बास रजियला रसूल लाब्लम महरम छाड़ा व्यक्ति निर्जने महिला मिलित होना से ही बुखार ही सप्तम खंड विवाह अध्याय हाथी संख्या पांच हजार दोश সেক্ষেত্রে আজকে যত টাকাওয়ালা আছে দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে বা ইন্ডিয়ার ক্ষেত্রে যারা মুসলিম এক হাজার কোটি টাকা যদি দরিদ্র যেত এই টাকাটা দরিদ্র ব্যক্তিরা এদের প্রতিষ্ঠান থেকে কিনে তাতে প্রবৃদ্ধি কিভাবে হতো যে দামেশে কিনেছে মাল অন্তত এক টাকা হলে বেশি দিয়ে কিনবে সেক্ষেত্রে মূল টাকা তো তারা ফেরত একটা দিক হলো যারা তাদের মধ্যে ধনী এবং গরিব মানে ভারসাম্য রক্ষা হলো প্লাস ধনীদের অধিকার আদায় হয়ে গেল আবার একটা দিক যদি কর্মচারীরা কাজ না পেয়ে থাকে জি তাহলে ধনীদের কাজে বিরতা আসবে আর সম্পদে ব্যবসায় লোক খাটাতে পারবে না যারা জাকাত দ্বিতীয়ত একটা উদাহরণ সেটা হলো রুজি আর বরকত এক জিনিস নাই এই জন্য রসল দোয়া করেছিলেন আনাসানোর জন্য আল্লাহুকা ফিমা তহু তাকে যা রুজি দান করেছেন তাকে বরকদান করুন জাকাত দেওয়া মাত্রের আল্লাহ কেন আছে কারণ আল্লাহ বলছেন ওমিমা রসাক না হুম ইউকুন এটা আল্লাহরই প্রদত্ত রুজি সে দিবে না কেন এটা আল্লাহর অধিকার রয়েছে দ্বিতীয় বিষয় হল জাকাত বের করব আমার অর্থ যেটা সংরক্ষিত আছে অর্থের মধ্যে যে আল্লা বরকত দেয় বরকতটা কিভাবে দিবে আমার খরচ হওয়ার দরকার ছিল এক লাখ টাকা আমার টাকাই মূল্য তো এক লাখ কিন্তু যদি এটা আল্লাহ বরকত না দিন হট করে দেখা যাবে একসময় চট করে সময় চলে আসলো যে হার্টের অসুখ হয়েছে অপারেশন করতে হবে সেই ক্ষেত্রে তার রুজিতে যদি বরকত না হয় তার রুজি একবারে চলে যাবে সুতরাং যারা জাকাত দিবেন সমাজে পরিমাণ মানুষ সালাত আদায় করেন না যত মানুষ সালাত আদায় করেন তত মানুষ জাকাত দেন না এমনকি যত মানুষ সিয়াম পালন করেন তার অর্ধেক মানুষ জাকাত দেন না অথচ জাকাত ফরজ হওয়ার জন্য যেটুকু সম্পদ প্রয়োজন এটুকু সম্ভব কম থাকলেও ফসলের জাকাত খরচ হয়েছে রকম মানুষ বাংলাদেশে কয়েক কোটি কয়েক কারণ কিন্তু অথচ এই জাকাত যেটা আল্লাহ কুরআন সাধারণভাবে বলতে পারতেন তোমাদের যার দিয়েছে তার ভিতরে ফসল এসে যেত কিন্তু বিশেষ ভাবে আল্লাহ ফল ফসল ভূমিজ উৎপাদনের কথা উল্লেখ করে দিল্পন্ন ফসল আমাদের দেশে কৃষি ভূমি আছে বিশ পঁচিশ মন ফসল হয়েছে এরকম কৃষক কোটি কোটি জি কিন্তু তারা কেউ জাকাত দেন না সেটা হলো এটা হলো বাস্তবতা জিজন্য দেন না এটা অন্য বিষয় জি জি এটা ভুল বুঝা এ নিয়ে আমাদের প্রচেষ্টা চালাতে হবে এই মৃত ফরজ এবার আসনে অধিষ্ঠিত হওয়ার পরে একদম লোক জাকাত দিতে অস্বীকৃতি করলে তাদের প্রতিমত যুদ্ধ বসলেন কিন্তু ফসলের জাকাত যে ফরজ আমাকে অনেক আলেম প্রশ্ন করেছেন যে একটা কাজ করেছে এবং যেটা বিশেষ করে মাদ্রাসা গুলোতে পড়ানো হয় হাদিসটা ইমাম বাই হা কি নিয়ে আসার পরে বলছেন সানাত্তার বাতিল কোন তবে বলতেন যে একজন মুসলিমের জমিতে খারাজ এবং ওষর একত্রিত হয় না এটা একটা বিশেষ যুগে মানে মানে ইসলামের প্রথম যুগে খারাজ ছিল অমুসলিমদের উপর আরোপ করা হতো সেটা ছিল ওষরের দ্বিগুণ যেমন মনে করেন একশো মন ধান হলে আপনাকে পাঁচ মন বা দশ মন ওষর দিতে হবে কিন্তু খারাজ তখন ছিল বিশ মন এখন একজন মুসলমান অমুসলমানের জমিটা ক্রয় করলো তাকে ওই বিশ মনও দিতে হবে আবার দশ মন জাকাত দিতে হবে কোন ছিল ব্যক্তিগত সবচেয়ে বড় কথা আমাদের দেশে কোন খারজ নেই আমাদের দেশে কোনো সম্পত্তির খারাজ দেওয়া হয় না যদি ব্যক্তির কল হতো তাহলে এতটা গুরুত্ব পেতো না পাইহাকিতে যেমন হাদিসের নামে উল্লেখ করা হয়েছে মারফু হিসাবে আবার এই কথাটা কিন্তু হেদায়ের মধ্যে ধারণাটুকুই নাই বিষয় না আপনি বলছেন খারাপ দিলে তখন ওষুধ দেওয়া হবে না এই ধারণার কারণে অন্য বিষয় এখানে কার্যকর বিষয়টা হচ্ছে যে হতো হতো দিতে বিষয়টা হলো আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক লেখালেখি করছি বিষয়টা আমরা এই গভীরে এই আলোচনায় যেহেতু আমাদের কয়েক মিনিট সময় আছে সেটার মধ্যে আমরা পরিষ্কার করতে চাই যে খারাজ আর সরকারকে ট্যাক্স আর জাকাত এক নয় এক জিনিস নয় যেমন সরকারকে আমরা ট্যাক্স ইনকাম ট্যাক্স এজন্য তো টাকা পয়সা জাকাত বন্ধ হয়ে যাবে না দোকানের ভাড়া দি আমরা জমির ফসলের চাঁদা নিয়ে যায় তোমার এক সময় নিয়ে গেলো সন্ত্রাসের কেড়ে নিয়ে গেলো এই জন্য তো আল্লাহর ফরজ একজন আমাকে দশ বার বার উঠা বসা করে সকাল বেলায় এই জন্য ফসলের নামাজ হয়ে যাবে না বিষয়টা হলো আল্লাহর দেওয়া ফরজ এবার কোন অজুহাতে মাফ হয় না সচেতনতা লাগবে এক নম্বর হলো এটা ইসলামের পাঁচ রকমের তিন নম্বর দুই নম্বর হলো অর্থনৈতিক এবাদতের প্রধান তিন নম্বর হলো আল্লাহ তালা কোরআন কারিমে এই এবাদত সম্পর্কে স্পষ্ট ভাবে বলেছেন যুদ্ধ করব। এই জন্য আমাদের সমাজে যেটা আমার কথা যে প্রসঙ্গে উঠেছিল এবং যে বিষয়টা আমরা আগামী কোনো পর্বে আরো পরিষ্কার করব। সেটা হলো যে আমাদের সমাজের মানুষ জাকাত দিন না যেটা এবং এই ফরজের দায়িত্বাধীন আছেন এরকম কয়েক কোটি মুসলমান তারা এই ফরজ পালন করছেন এত নামাজ পড়েন হাজার হাজার টাকা দান হয়েছে যে তারা সলাপটাকে যে গুরুত্বের দৃষ্টিকোণ থেকে দেখছেন যেটা ঘটছে সেটা হলো অবৈধ সম্পদ তার মালের মধ্যে থাকার কারণে সে মালটা তার অপবিত্র হয়ে যাচ্ছে মাল অপবিত্র হচ্ছে সম্মানিত সুদীপ দর্শক বিন্দু আমাদের হাতে আজ আর সময় নেই আমাদেরকে বিদায় নিতে হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে জাকাত কত গুরুত্বপূর্ণ বিষয় দিলে আত্মা পবিত্র হয় জাকাত দিলে মাল পবিত্র হয় জাকাত দিলে মালের মধ্যে বৃদ্ধি পায় জাকাত দিলে অর্থনৈতিক চাকা সচল হয় জাকাত সালাতের মতো এর গোটা ফরজ যারা সালাত আদায় করবেন তারা অবশ্যই জাকাত দেবেন না হলে সালাত আদায় হবে না কবুল হবে না অথবা আসুন জাকাতের গুরুত্ব উপলব্ধ করি আল্লাহপূর্ণ আমিন এই প্রার্থনা করে সকলের কল্যাণ কামনা করে আজকের মতো এখানে বিদায় আরো করছি আল্লাহ ও বেহামদিকা ইনকালাম Aaaaaaaaah! <sweak> मानवतार कल्याण निज्देश मुसलिम देश गुलानो दे। जाए पुरस्कार घोषणा कर ড আব্দুল্লাহ জাহাঙ্গীর বিন ইউসুফ শেখ শাহিদুল্লাহ খান মদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম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 avail the opportunity with dr zakir depending upon what is your interest but the main aim should be to spread the message of last man allah to implement the convincing islamic cum educational formula to excel in your career dekhun career guidance aaj raat 6:30 time aapno samprachar sokal 9:30 time bangladesh <laughs> e TV, bangla